রমাদান উপলক্ষে চেনা। এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সব নাম রাজিম বিদুল্লাহ ওসালাম তাসলিমান মুহম্মদ ওসলিম আজকের আলোচনা আমাদের গত পূর্বে আলোচনার বর্ধিত অংশ গত আমরা আল্লা সুবাহতআল্লার দুইটির সুমহান নাম রহমান এবং রাহিম সেই নাম দুইটির অর্থ তাদের মধ্যে বিদ্যমান সূক্ষ্ম পরিপূরক পার্থক্য এবং কোরআনের বিভিন্ন আয়াত সম্পর্কে জেনেছিলাম আজকের পর্বে আমরা হাদিসে উল্লেখিত বিভিন্ন বর্ণনা থেকে আল্লা সুবাহাল্লাহর রহমতের ব্যাপকতা সেটা কত ব্যাপক এবং কত সুপ্রশস্ত সেই বিষয়ে কিছু ধারণা অর্জন করার চেষ্টা করছি আবু হাই রাজিতালহু তিনি বলেছেন যে রাসুল্লা সাল্লু আলয় সাল্লামকে আমি বলতে শুনেছি আল্লাহ সোহানহু আতআলা রহমতকে একশো ভাগে বিভক্ত করেছেন এরপর নিরানব্বই ভাগ রেখে দিয়েছেন নিজের কাছে এবং মাত্র এক ভাগ পাঠিয়েছেন পৃথিবীতে এবং সেই এক ভাগের কারণেই সমস্ত সৃষ্টি পরস্পরের প্রতি দয়া অনুগ্রহ করে থাকে এমনকি একটি বন্য জন্তু একটি চতুষ্পদ জন্তু তার নিজের শাবক বা বাচ্চার কাছ থেকে এই ভয়ে পা উঠিয়ে নেয় যেন সেই বাচ্চাটি কোনো ধরনের কষ্ট না পায় আরেকটি বর্ণনা এসেছে আল্লাহ সোবহান তাল্লাহ যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন তখন একশোটি রহমত সৃষ্টি করলেন এবং প্রত্যেকটি রহমত এত সুবিশাল এত ব্যাপক যা আসমান এবং জমিনের মাঝে যে ব্যাপক শূন্য স্থান রয়েছে সেই মহাশূন্যের মতো ব্যাপক এবং বিস্তৃত প্রত্যেকটি রহমত এত বড় এবং এত সুবিশাল সেই রহমতের মাত্র একটি অংশ বা একটি রহমত তিনি পাঠিয়েছেন এই পৃথিবীতে সেই রহমতের কারণেই মা সন্তানকে স্নেহ করে জীবজন্তু পশু পাখি পরস্পরকে স্নেহ করে আর কিয়ামতের দিন আল্লাহ সুবহা তাল্লা তার পরিপূর্ণ রহমত প্রদর্শন করবেন আল্লাহ সুবাহতআাল্লা তিনি রহমান তিনি রাহিম এই দুনিয়াতে তিনি মুসলিম কিংবা কাফের মানুষ কিংবা জিন পশু পাখি কিংবা যে কোনো সৃষ্টি প্রত্যেকের প্রতি তিনি অবিরাম ধারা এবং রহমত বর্ষণ করে যাচ্ছেন কিন্তু কিয়ামতের দিনে আল্লা সুহাম তাল্লাহ শুধুমাত্র মোমিনদের জন্য রহমত প্রদর্শন করবেন সেই দিন মোমিনদের জন্য তিনি রাহিম নাম অনুসারে অসীম দয়া এবং করুণা প্রদর্শন করবেন আমরা আরও দেখতে পাই আরেক ডিহাদিসে যেখানে সুরাফ হাতিহা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেখানে উল্লেখিত হয়েছে যখন বান্দা সল্লাতে দ্বারা এবং বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আয়াল তখন আল্লাহ সুহামতাল্লাহ জবাব দেন এবং বলেন হামিদানী আবিদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আর যখন বান্দা বলে আর রহমান ইর রাহিম তখন আল্লাহ বলেন আসনা আলাই আবদি আমার বান্দা আমার সানা বা আমার প্রশংসা করেছে আমার গুণগান করেছে আল্লা সুবহান তাল্লাহ তিনি প্রশংসিত তিনি রহমান তিনি রাহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু আমরা প্রত্যেক মুহূর্তে আল্লাহ সুবাহতআাল্লা রহমতের জন্য মুখাপেক্ষী এরপরেও শয়তানের ধোকায় এবং বিভিন্ন বিভ্রান্তির কারণে মানুষ গুণা করতে করতে একসময় হাল ছেড়ে দেয় এবং মনে করে যে আমি এত গুণা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহ রহমত সম্পর্কে আল্লাহর করুণা সম্পর্কে সে হতাশ হয়ে যায় সে ভুল ধারণা পোষণ করতে শুরু করে শয়তানের অসবাসের কারণে যদি আমাদের মধ্যে এই প্রশ্ন জেগে থাকে যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি কি আল্লাহর রহমত পাওয়ার মতো উপযুক্ত আমি তো অত্যন্ত আমি তো অনেক গুণা করেছি তবে এর জবাব আমরা আরেকটি হাদিসে দেখতে পাই যেখানে আরেকটি প্রশ্ন এসেছে সেই হাদিসে এসেছে যে মা কি কোনো সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে এমনি অমার রাজিউল্লাহ আনহুমা তিনি বর্ণনা করে বলছেন যে আমরা একটি যুদ্ধের সফরে একটি জিহাদে রাসুল উহ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে ছিলাম তিনি একটি সম্প্রদায়ের কাছ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানতে চাইলেন যে এই লোকেরা কারা কারা এই সম্প্রদায় সেই সম্প্রদায়ের লোকেরা বললেন আমরা মুসলিম আমরা মুসলমান সেখানে তারা একজন মহিলা একটি চুলাতে আগুন জ্বালাচ্ছিল এবং তার কাছেই ছিল তার একজন সন্তান পুত্র সন্তান শিশু সন্তান যখন হঠাৎ করে চুলাই দাও করে আগুন জ্বলে উঠলো মা তার সন্তানকে নিরাপত্তার আশঙ্কায় সেখান থেকে দ্রুত সরিয়ে নিল এরপর সেই মহিলা রাসুল উল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে আসলো এবং এসে জানতে চাইল আপনি কি আল্লাহর রাসুল রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বললেন হ্যাঁ মহিলাটি বিস্মিত হয়ে গেল সে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কারণ তারা ছিল একটি বিচ্ছিন্ন সম্প্রদায় শুধুমাত্র ঘটনাক্রমে সেখানে তাদের সঙ্গে দেখা হয়ে গেছে এবং রাসুল উল্লাহ সাল্লু আসলাম তাদেরকে চিনতেন না যে কারণে তিনি জিজ্ঞাসা করেছেন কারা এই সম্প্রদায় তখন তারা জবাব দিয়ে বলেছে যে আমরা মুসলিম কাদেই সেই নারী যখন সে দেখল যে সে সরাসরি আল্লাহ রসুলসাল্লি আসাল্লামের সাক্ষাৎ লাভ করেছে সে অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এবং সে বলল আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক উৎসর্গকৃত হোক সে আশ্চর্য প্রকাশ করল এবং সেখানে রাসুলুল্লাহ সাল্লাহকে সামনে পেয়ে সে জানতে চাইলো সে জিজ্ঞাসা করল আলাই সাল্লাহুবিআর রাহিমিন আল্লাহ কি সমস্ত দয়ালুদের মধ্যে সবচেয়ে বেশি দয়ালু নন রাসল সাল্লাহ সাল্লাম বললেন অবশ্যই তিনি শ্রেষ্ঠ দয়ালু আর হামুর রাহিমিন এরপর সেই মহিলাটি আবার জানতে চাইল সে প্রশ্ন করল একজন সন্তানের প্রতি তার মা যতটুকু দয়া করতে পারে আল্লাহ কি তার বান্দাদের প্রতি তার থেকেও বেশি রহম করেন না তার থেকেও বেশি দয়া পরবশ নন রাসুল্ল্লাহ সাল্ল্লাহ আলু সাল্লাম বললেন অবশ্যই আল্লাহ তার থেকেও বেশি রহম করেন তার থেকেও বেশি দয়ালু তখন সেই নারীটি বলল ফা ইন্নাল উম্মা লুলকি ওয়ালাদহা ফিন্নার মা তো কোনো সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই মায়ের কথা শুনে মাথা নিচু করে ফেললেন তিনি কেঁদে ফেললেন এরপর মাথা তুললেন এবং বললেন আল্লাহ তো সেই সমস্ত লোকেদেরকে ছাড়া তার কোনো বান্দাকে শাস্তি দেবেন না কারা সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ শাস্তি দেবেন রসল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেই লোকগুলো ছাড়া আল্লাহ কাউকে শাস্তি দেবেন না যারা অবাধ্য যারা উদ্ধত যারা বিদ্রোহী যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং লাহা ইল্লাহ এই কথা বলতে অস্বীকার করে তাদেরকে ছাড়া আল্লাহ তার বান্দাদেরকে শাস্তি দেবেন না আল্লাহ সবহা তালা একজন মা তার সন্তানের প্রতি যতটুকু দয়ালু হতে পারে দয়া পরবশ হতে পারে তার থেকেও অনেক অনেক অনেক গুণ বেশি তার বান্দাদের প্রতি দয়ালু অমরাজি তোলাহু তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম আসলেন যেখানে কিছু যুদ্ধবন্দী ছিল তাদের মধ্যে একজন নারী বন্দিনী সে অস্থির হয়ে ছিল। এবং তার শিশু সন্তানকে সে তালাশ করছিল খুঁজছিল বন্দিদের মধ্যে কোনো শিশু সন্তান পেলেই সে অস্থির হয়ে তাকে কোলে তুলে নিচ্ছিল এবং তার পেটের সাথে লাগিয়ে সে দুধ পান করাচ্ছিল তার মমতা এবং মায়া সে প্রদর্শন করছিল এবং সেখানে যারা উপস্থিত ছিলেন তারা দৃশ্য দেখছিলেন রসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লাম সেই দৃশ্য দেখার পরে সাহাবা একরামদেরকে বললেন যে তোমরা কি মনে করো যে এই মা কখনও তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে সাহাবা একরাম বললেন আল্লাহর কসম কখনোই তা হতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম তখন বললেন যে এই মা তার সন্তানের প্রতি যতটুকু দয়া করতে পারে আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও অনেক অনেক বেশি দয়ালু অনেক অনেক বেশি করুণাময় এ কারণেই আমরা দেখি সালাফদের মধ্যে একজন সুফিয়ানা সাউরি রহেমাউল্লাহ তিনি বলেছেন যে যদি আমার সামনে এই সুযোগ থাকতো যে আমি আমার উপরে বিচারক নির্বাচন করতে পারতাম পছন্দ করতে পারতাম তাহলে আমার জন্য আমি আমার পিতামাতার থেকে आल्ला के विचारक हिसेबी अधिक पसंद करतम कारण पितामा सतानों प्रति जतटूक दया करते आल्लाहर बान्दा उपरेओ अनेक अनेक बस करुणामय अनेक अनेक बे दयाफिया नास्तावरिंत सूझ थकतो विचारक पसंद करारे हमारा आल्ला के विचारक हिसेबी बसी पसंद करतम कदी आल्ला सब समय दया म रहमानहम करे करते समस्स्या समस्या हलो मध्य आचरण मानसिकता जानफलन जल्लाहर रहमत आसई चीना जान रहमत करज रहमत आसार जो रास्तागुलो से बध कर रेखे क्यों आल्ला रहमत लाभ करते आसन कयटी उपाय सम्पर्क जिने जा अल्लाह रहमत लाभर বহু উপায় রয়েছে তার মধ্যে এক নম্বর উপায় হচ্ছে ইমান আনয়ন করা আল্লাহ কুরআনে এই প্রসঙ্গে বলেছেন আল্লাহ বলেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে উত্তম আমল করেছে ফি তাদের রব নিজের রহমতে দাখিল করাবেন জা আলী ফাউজুল আল ফউজুল মুবিন নিশ্চয়ই এটাই হচ্ছে সুস্পষ্ট সাফল্য ইমান আনা এবং নেক আমল করা এটাই হচ্ছে আল্লাহ সুহাম তাল্লা রহমতে দাখিল হয়ে যাওয়ার রাস্তা ইমান আনয়ন করা उपायरुगत्य परहेज गवलम्बन कर गुनाहा बेचे थकामत लाभ হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অর্থাৎ আনুগত্য করো সত্য বিও নি তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলো তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন আর আল্লাহ হচ্ছেন গফুর রাহিম, ক্ষমাশীল অসীম দয়ালু রাসুল উল্লাহ সাল্লামকে আনুগত্য করা এর অর্থ হচ্ছে আল্লাহ সবহামতআলাকে আনুগত্য করা এর ফলাফল হিসেবে আমরা লাভ করব আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ তিনি আমাদের অপরাধকে ক্ষমা করে দেবেন কারণ তিনি হচ্ছেন গাফুর রাহিম তিনি ক্ষমাশীল অসীম দয়ালু অন্যত্র আল্লাহ সুহামতাওয়াল্লাহ তিনি আরও বলেছেন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসুলের প্রতি ইমান রাখো তিনি তোমাদের উপরে তার রহমতকে দ্বিগুণ করে দেবেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তার রাসুলের প্রতি ইমান রাখো তিনি তোমাদের উপরে তার রহমতকে দ্বিগুণ করে দেবেন তোমাদেরকে দিবেন পথ চলার একটি জ্যোতি যার সাহায্যে তোমরা পথ চলবে এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন কারণ আল্লাহ তিনি গাফুর রাহিম তিনি ক্ষমাশীল তিনি রাহিম অসীম দয়ালু অন্যত্র আল্লাহ সোভা মাতাল আরও বলেছেন তোমরা সলাাত কায়েম করো জাকাত প্রদান করো এবং রাসুলের আনুগত্য করো লা আল্লাহ কুম তুর হেমন যেন তোমাদের প্রতি অনুগ্রহ করা হতে পারে যেন তোমরা অনুগ্রহ পেতে পারো লা আল্লাহ কুম তুর হেমন রহমত আরেকটি উপায়ের মধ্যে রয়েছে নেক আমলের সঙ্গে সংযুক্ত থাকা কুরআন কোরআনের মাধ্যমে রহমত লাভ করার প্রচেষ্টা করা ইবাদত বন্দিগীর মাধ্যমে যেখানে দিনী হালাকা হচ্ছে যেখানে ইসলামের আলোচনা হচ্ছে সেখানে অংশ গ্রহণ করা মসজিদের সাথে নিজেকে যুক্ত রাখা সেখান থেকে রহমত লাভ করা কোরআন সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যে এটি হচ্ছে রহমতের একটি বড় উৎস এর মাধ্যমে মুমিনদের জন্য রহমত লাভ হয় আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন অনুনাজ অনুাজ জিল উমাল শিফা উ রাহমাতুল মো মিনীন নিশ্চয় আমি আনে এমন সব বিষয় নাজিল করেছি যা প্রত্যেকটি রোগ এবং ব্যাধির চিকিৎসা স্বরূপ এবং প্রত্যেক মুমিনের জন্য এটি রহমত প্রত্যেক মুমিনের জন্য রহমত হচ্ছে এই কোরআন আর যারা অবাধ্য গুনাগার যারা সীমালঙ্ঘনকারী জালেম তাদের তো শুধুমাত্র ক্ষতিই বৃদ্ধি পায় আল্লাহ সুহাম তাল্লাহ চমৎকারভাবে আরও আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কীভাবে আমরা কোরআন থেকে রহমত লাভ করতে পারি তিনি বলেছেন আর যখন কোরআন পাঠ করা হয় যখন কোরআনের তিলাবত করা হয় তখন তোমরা কান লাগিয়ে সেটা শুনতে থাকো নিশ্চুপ থাকো সেটা শুনতে থাকো তোমাদের উপর রহমত করা হয় আল্লাহ সব আরো বলেছেন হে মানব জাতি তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে এবং এতে রয়েছে তোমাদের অন্তরের ব্যাধির চিকিৎসা এতে রয়েছে এবং রয়েছে রহমত এবং রয়েছে রহমত মুমিনদের জন্য কোরআনের মাধ্যমে কিভাবে আমরা রহমত লাভ করতে পারি এই প্রসঙ্গে আলসমত আলা আরও বলেছেন এটি এমন এক বরগতময় গ্রন্থ যা আমি নাজিল করেছি কাজেই তোমরা এর অনুসরণ করো কাজেই তোমরা কোরআনকে অনুসরণ করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো তাকেও অবলম্বন করো লা আল্লাহ কুম তুর হামুন যেন তোমরা করুণাপ্রাপ্ত হতে পারো যেন তোমাদের উপর আল্লাহ রহমত করতে পারেন রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে দিনই মজলিসে যেখানে দিন শিক্ষা করা হয় আল্লাহ সুবহামতআ আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহর স্মরণ করা হয় সেই সমস্ত মজলিশ অংশ গ্রহণ করা কারণ সেই মজলিসগুলোকে ঘিরে রাখেন ফেরেস্তারা এবং তারা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতে থাকেন এবং সেখানে আল্লাহর পক্ষ হতে রহমত নাজিল হতে থাকে রাসুল্ল সাল্লু আলিয়া সাল্লাম হাদিসে তিনি আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত লোকেরা আল্লাহর ঘর সমূহের মধ্য হতে কোনো একটি ঘরে সমবেত হবে কোরআন পড়বে এবং সকলে একত্রিত হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে এবং প্রদান করবে তাদের উপর অবশ্যই সাকিনা বা প্রশান্তি নাজিল হবে রহমত তাদেরকে ঘিরে নেবে এবং আল্লাহর ফেরেস্তাগণ তাদেরকে ঘিরে থাকবেন এবং তারা যখন আল্লাহকে স্মরণ করবে আল্লাহও তাদের কথা স্মরণ করবেন আল্লাহ তাদের কথা আলোচনা করবেন যারা তার কাছে উপস্থিত সেই ফেরেস্তাদের মাঝে কাজে এই যে কোনো মুজলিশ বা দিনই আলোচনা যেখানে হয় যেখানে দিন শিক্ষা করা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং রহমত নাজিল হতে থাকে ফেরেস্তরা তাদেরকে ঘিরে থাকেন এবং আল্লাহ তাদের কথা আলোচনা করে থাকেন সুতরাং আমাদের এই আলোচনার মাধ্যমেও আমরা আশা করছি যে আমাদের উপর আল্লাহ সুবাহ সাকিনা এবং রহমত নাজিল করছেন রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে আল্লাহ সুবাহ সৃষ্টির প্রতি দয়া করা পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী এতিম অসহায় সেই মানুষদের প্রতি দয়া করা আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে বলেছেন तुम्हारे तुम्हारे पित मातार्जन भलोबाशार नम्रतारे नत हो जाओ नम्र भावे नत हम बोलो रब्बिर हम हुमा कमा रब्बाइ आनी स्वीर हे रब आप तभय कर जे भाव शैशवे तरा लालन पालन कर रक्त सम्पर्क বা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রতি সুসম্পর্ক রাখার মাধ্যমেও রহমত লাভ করা যায় এই প্রসঙ্গে চমৎকারভাবে হাদিস এসেছে রাসুল্ল সাল্লাহ আলাইস্লাম বলেছেন যখন আল্লাহ সুহামতাল্লাহ তার সৃষ্টির কাজ শেষ করে খান্ত হলেন তখন রেহেম বা আত্মীয়তার সম্পর্ক সে দাঁড়িয়ে গেল এবং সে দাঁড়িয়ে বলতে থাকলো সে বলল এই যে জায়গাটি এই জায়গাটিকে সেই ব্যক্তির জন্য যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় চায় अल्लाह जवाब दिल्ल हाँ ये से जगह जेखान आश्रय चाहिए व्यक्ति जे आत्मयतार सम्पर्क छिन्न करल्ला तुम्हें कि ये कथा सन्तुष्ट जे तुम्हें बजाय रखे आत्मयतार सम्पर्क के बजाय रखे हमीय तारति दया करब और जे तुम्हें छिन्न करी सकते सम्पर्क छिन्न करब तक आत्मयतार सम्पर्क रेहेम से बल हाँ ये सन्तुष्ट हब आल्ला जैगाटी तुम्हारे রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন কাজী তোমরা যদি এই বিষয়ের উপরে অটল থাকতে চাও অবিচল থাকতে চাও তাহলে এই আয়াত পাঠ করতে পারো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফা আননা সয়তুম ইন তাওয়্লাইতুম আন তুফসিডু ফিল আরদি ওয়া তকত্বু আরহামাকুম এখানে আলোচনা করে আলোচনাত সেই লোকেদের সম্পর্কে বলেছেন যারা ক্ষমতা বা শক্তি লাভ করলে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে এই সমস্ত লোকেরাই হচ্ছে তারা যাদের প্রতি আল্লাহ অভিশাপ প্রদান করেন এবং তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন বুখারি মুসলিমের আরেকটি বর্ণনায় এসেছে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তার প্রতি আমি অনুগ্রহ করব আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। কাজেই আত্মীয় স্বজন এবং নিকটবর্তী ব্যক্তি যারা প্রতিবেশী তাদের সঙ্গে নম্র আচরণ করা কোমল আচরণ করা আল্লা সুহামদালার মাধ্যমে রহমত লাভের একটি উপায় রিয়াজু সালেহিন আরেকটি হাদিসে এসেছে রাসুল্ল সাল্লাই তিনি আমাদেরকে জানিয়েছেন জান্নাতের অধিবাসী হবে তিন ধরনের মানুষ তার মধ্যে একটি প্রকার হচ্ছে সেই রকম মানুষেরা যাদের অন্তরগুলো খুবই দয়াদ্র স্নেহমমতায় পরিপূর্ণ এবং রহমদিল ব্যক্তি যাদের অন্তর প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিম ভাইয়ের প্রতি অত্যন্ত কোমল এবং নম্র কাজে আত্মীয় স্বজন অন্য মুসলিম ভাই এবং প্রতিবেশীর প্রতি নম্র আচরণ করা আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে রহমত লাভের একটি বড় উপায় প্রয়োজনে এমনকি নিজের অধিকারে কিছু ছাড় দিয়ে হলেও কোমলতা অবলম্বন করা নম্রতা অবলম্বন করা এই প্রসঙ্গে হাদিসে এসেছে যেখানে রাসুল্ল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করলেন যেই ব্যক্তি কেনা বেচা এবং নিজের হকের তাগিদা দেওয়ার সময় কোমলতা অবলম্বন করে রহমত লাভের আরেকটি উপায় হচ্ছে যারা অসহায় অনাথ এবং এতিম তাদের মাথায় হাত বোলানো অনাথ শিশুদের প্রতি স্নেহ এবং মমতা প্রদর্শন করা এ প্রসঙ্গে হাদিসে এসেছে রসুল্লা সাল্লু আলু আসাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদিউল্লাহমান হুমা তাকে আদর করছিলেন তাকে চুমু খাচ্ছিলেন এরকম সময় একজন ব্যক্তি একজন বেদুইন তিনি সেখানে এসে উপস্থিত হলেন এবং তিনি বললেন আমার দশটি সন্তান রয়েছে কিন্তু আমি কখনও তাদেরকে এভাবে চুমু খাইনি রসল্লাহ সাল্লাম তখন তার দিকে তাকালেন এবং বললেন যে ব্যক্তি দয়া করে না সে দয়ার যোগ্য হতে পারে না যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে না সে নিজে দয়া পাবার যোগ্য হতে পারে না আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহও তার প্রতি দয়া প্রদর্শন করেন না আরেকটি উপায় সম্পর্কে আমরা আলোচনা করছি যার মাধ্যমে আমরা আল্লাহ সুহাম তালার পক্ষ থেকে রহমত লাভ করতে পারি এবং সেটা কি সেটা হচ্ছে অসহায় মজলুম মুসলিমদের পাশে দাঁড়ানো তাদের সমস্যা সমাধান করা এবং তাদেরকে জুলুম থেকে মুক্ত করার চেষ্টা করা এর মধ্যে সেটা অন্তর্ভুক্ত যেটা মুসলিমদের পারস্পরিক বিবাদ যখন কোনো ব্যক্তি মুসলিমদের মধ্যে মীমাংসা করে দেবে তাদের পারস্পরিক বিষয়গুলোকে মিটমাট কোরআনে জানিয়েছেন এখানে আল্লা সুমতাল বলেছেন মুমিনরা পরস্পরের ভাই স্বরূপ তারা একে অন্যের ভাই স্বরূপ কাজেই তোমরা দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেবে এবং আল্লাহকে ভয় করবে তাকে অবলম্বন করবে লা আল্লাহ কুমতুর হামুন যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রহমত লাভ করতে পারো বর্তমান সময়ে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করছি যেখানে রহমত দয়া মমতা একে অন্যের প্রতি ভালোবাসা এই গুণগুলো ধীরে ধীরে যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে মানুষের অন্তর থেকে সমস্ত রকমের রহমত হারিয়ে যাচ্ছে এবং নানা রকমের কঠোরতা নির্মমতা এগুলো বিস্তার লাভ করছে একদিকে যেভাবে মুসলিমদেরকে বিভিন্ন স্থানে বিভিন্ন ভূমিতে নির্মমভাবে অত্যাচার নির্যাতন করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এমন কোনো কষ্ট নেই যা তাদেরকে প্রদান করা হচ্ছে না আরেকদিকে আলাসভাতলার বিভিন্ন সৃষ্টি বিভিন্ন পশুপাখি প্রাণী তাদের উপরেও নানারকম নির্মম আচরণ परिचालना हे प्रसंगे जदिनी हादीसे उल्लेखित विभिन्न घटनार दिखे तकई देखते पाई आप देखते पाई रसुल्लासल्लम के दृष्टान जानिए से ही नारी कथा जे छोड़ा जो पतित व्याभिचारी महिला ताकि आल्लासुबहला क्षमा दिए कारण से एक, एक पीपाशार्त मृत प्राय कूक के पानी पान कर यह अन्य सृष्टिर प्रति दया प्रदर्शन करा आम आल्लासुबहम का पचंदन्य होती क्षमा कर दिए আবার বিগত জাতির ঘটনাগুলো থেকে আরেকটি দৃষ্টান্ত রাসুল্ল সাল্লাইসাল্লাম আমাদেরকে জানিয়েছেন একজন নেক মহিলার দৃষ্টান্ত সেই মহিলা একজন পরহেজগার মহিলা ছিল আল্লাহ ইবাদতকারীণী মহিলা ছিল কিন্তু সেই মহিলা আলো শুভ মাতার আল্লাহ করলেন কারণ সে অত্যন্ত কষ্ট দিয়ে একটি বিড়ালকে হত্যা করেছিল সে যখন তার বাড়ি থেকে চলে গিয়েছিল তখন সেখানে সেই বিড়ালটিকে বন্দী অবস্থায় রেখে যায় এবং বিড়ালটি কোনো রকমের খাবার না পেয়ে সে মৃত্যুবরণ করে এভাবে একটি प्राणी के कष्ट दिए हत्या करार कारण आल्ला से नेक महिला के पर्यत जहान नामे दाखिल करें कई मानुष बदे अन्य प्राणी दया प्रदर्शन करार गुरुत् कत बेटा एखान बुझते जी मानुषर कथा आसे किंबा मानुष्ठ मध्य जरा श्रेष्ठ मुसलिमर कथा आव ता अत्याचार निन करणति कैमन होते वर्तमान समय मानूष ना को मानुषर प्रति दया करा को पशुपाखिर प्रति दया प्रदर्शन करशुपाखीदे प्राणीमाण अधिकार प्रदान पशुधर के अधिकार प्रदान मुस्लिम तुकु अधिकारों निर्दिष्ट नहीं जे कारण शेख आब्दुल्ला आजम घटना उल्लेख कर मुस्लिम जो परिमाण निन और अत्याचार चालान हूँ के उल्लेख कर एक आलोचन जब मानवाधिकार चाहना पशु अधिकार चाह गार ची কারণ এই দুনিয়াতে গাধা এবং খচ্চরের যে পরিমাণ অধিকার রয়েছে মুসলিমদের প্রতি ততটুকু রহমতও করা হয়ে থাকে না কাজেই যারা মুসলিমদের কীভাবে কষ্ট এবং নির্যাতন প্রদান করছে সেই কাফেরদের পরিণতি কি হতে পারে সেই কিয়ামতের দিনে এর পরেও এরপরেও আল্লা সুবাহতাল্লাহ দুনিয়াতে মুসলিম কিংবা কাফের নির্বিশেষে সকলের উপরেই রহমত নাজিল করে যাচ্ছেন সেখান থেকেও আমরা আল্লা সুবহামতআল্লাহ তার রহমান তার রাহিম এই নামের অর্থ এবং ব্যাপকতার ধারণা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি কিন্তু আল্লাহ সুহামাতাল্লা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনও সীমা লঙ্ঘন করেন না কারো উপর অন্যায় অত্যাচার করেন না হাদি সে কুৎস্মৃতিতে এসেছে আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন হররম তু জুলমা আল আফসি হে আমার বান্দারা আমি আমার নিজের উপরে জুলুম করাকে সীমা লঙ্ঘন করাকে নিষিদ্ধ করে নিয়েছি কাজেই কোথায় সেই ভারসাম্য দুনিয়াতে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ সুহামতাল্লাহ সেই অত্যাচারী কাফেরদেরকে সমস্ত রকমের সম্পত্তি বিলাস বৈভব দিয়ে রেখেছেন তাদের অবস্থা উন্নত আর মুসলিমদের অবস্থা খুবই শোচনীয় তারা মুসলিমদের উপর জুলুম অত্যাচার করছে কিন্তু আল্লাহ সুহামতালা তাদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দিয়েছেন মূলত এখানে যে বিষয়টি ফুটে ওঠে সেটা হচ্ছে দুনিয়ার তুচ্ছতা দুনিয়া এতই মূল্যহীন যে এখানে কাফেরদেরকে সম্পত্তি কিংবা বিলাস বৈভব দেওয়ার মাধ্যমে কোনো কিছুই প্রমাণিত হয় না দুনিয়া এতই মূল্যহীন যে এখানে কোনো ধরনের পুরস্কার কিংবা শাস্তি দেওয়ার মতো উপযুক্ত পরিবেশ নেই শাস্তি কিংবা পুরস্কার দেওয়ার উপযুক্ত স্থান এই দুনিয়া নয় বরং আল্লা সুহামা তালা আখিরাতকে নির্ধারণ করেছেন শাস্তি এবং পুরস্কারের স্থান হিসাবে সেখানে আলসুবাহতাল্লাহ মুমিনদের প্রতি রহম করবেন এবং কাফেরদেরকে চরমভাবে শাস্তি এবং লাঞ্ছনা প্রদান করবেন সেই দিনের জন্য বিচারের দিনের জন্য আলসুবাহতাল্লাহ তার একশোটি রহমতের মধ্যে নিরানব্বইটি রহমত জমা করে রেখেছেন মুসলিমদের জন্য মুমিনদের জন্য তখন তিনি রাহিম শুধুমাত্র মুমিনদের জন্য সেই দিন আলসুবহামতাল্লাহ কাফেরদের প্রতি কত কঠোর থাকবেন সেই বিষয়ে দৃষ্টান্ত আমরা আরেকটি হাদিস থেকে দেখতে পাই সেই বিখ্যাত হাদিস रसुल्लाह सल्लामें जो समस्त मानवजाणिर हो सूपारिश करते थकनी अंत यतटुकू सुपारिश कर जान शुरू हो जाए विचार दिवस भयता मानुष निजे परिणति क्यों से भूले गए रसलुल्लाहल्लाहल्लमर का अनुरोध करते थक दिन योर सह्य करते आनी अनुरोध करचार शुरू हो जा सब प्रथम तरा जा आदम आल्लम का সেই অবস্থায় তারা আদম আল্লাহলামকে তার মর্যাদার বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলবে যে আপনি আপনার রবের কাছে সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি অবস্থায় রয়েছি আমরা কষ্টের কোন সীমায় পৌঁছে গেছি তখন আদম আল্লাহিস্লাম বলবেন আজকে আমার রব এত রাগান্বিত অবস্থায় রয়েছেন যেমনটি পূর্বে কখনো হননি ভবিষ্যতেও কখনো হবেন না কাজেই সেই কঠিন দিনে শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ সুহ্ন তালা তারা নিরানব্বই ভাগ রহমতকে জমা করে রাখবেন আর কাফেরদের জন্য সেই দিনটি হবে অত্যন্ত কঠিন একটি দিন সুতরাং দুনিয়াতে রহমত লাভের উপায় হচ্ছে মজলুম অসহায় মুসলিমদেরকে সাহায্য করা তাদেরকে জুলুম থেকে উদ্ধার করার একটি স্থায়ী ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া তাদেরকে ইসলামী রাষ্ট্র কাঠামোর ভেতরে নিয়ে আসা এবং ইসলামী রাষ্ট্রকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা মুসলিমদের দৃষ্টান্ত হচ্ছে রহমত ভালোবাসা এবং পারস্পরিক সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো এই প্রসঙ্গে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সিরাদ থেকে অসাধারণ একটি ঘটনা আমাদের সামনে রয়েছে আবিসিনাতে প্রথমবার যখন সাহবাগরাম হিজরত করলেন একটি গুজবের ভিত্তিতে তারা অনেকেই আবার সেই মক্কায় ফেরত আসলেন এবং ফিরে এসে আবারও কুরাইশদের কাছে জুলুম অত্যাচারের শিকার হতে থাকলেন সেখানে অল্প কিছু ব্যক্তি বিভিন্ন নেতৃত্বস্থানীয় কুরেশ ব্যক্তিদের নিরাপত্তা লাভ করার মাধ্যমে কিছুটা হলে আশ্রয় লাভ করলেন এরকম একজন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি ছিলেন উসমান ইবনে মাজউন রাজি আল হোতাল্লা আনহ ওসমান ইবনে মাজউন তিনি নিরাপত্তা পেয়েছিলেন খালিদ ইবনে ওয়ালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরার মাধ্যমে তিনি কিছুটা নিরাপত্তা পেলেও তিনি দেখলেন যে অন্যান্য অসহায় মুসলিম তাদের উপর কাফেররা চরমভাবে নির্যাতন এবং লাঞ্ছনা চালিয়ে যাচ্ছে তিনি নিজে নিরাপত্তা পেয়ে আরামে রয়েছেন আর তার মুসলিম ভাইরা কষ্ট পাচ্ছে এই বিষয়ে তিনি সহ্য করতে পারছিলেন না আবার সেই অসহায় অবস্থায় তিনি তাদের প্রতি কিছু করবেন এই সুযোগও তার সামনে ছিল না এরকম একটা অন্তরের অস্থিরতা নিয়ে তিনি অলি দিবনে মুগিরার কাছে এসে বললেন যে তোমার নিরাপত্তার আমার কোনো প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই অলি দিবনে মুগিরা সে অবাক হয়ে গেল সে ভাবল যে হয়তো বা কেউ তোমাকে কিছু বলেছে বা কিছু কষ্ট দিয়েছে কারণ তার কাছে এই বিষয়ের কোনো ব্যাখ্যা নেই যে একজন নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তি যে জুলুম অত্যাচার থেকে বেঁচে আছে সে স্বেচ্ছায় কেন নিরাপত্তা প্রত্যাহার করতে চাইবে ওসমান ইবরিম মাজুন তিনি বললেন তোমার নিরাপত্তা আমার প্রয়োজন নেই তিনি নিরাপত্তা স্বেচ্ছায় প্রত্যাহার করে নিলেন অলিদ ইবনে মুগিরা মদিস্সে গিয়ে ঘোষণা দিল যে হে লোকেরা ওসমান ইবনে মাজুনের উপর থেকে আমি আমার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছি এই ঘোষণা দেওয়ার অল্প কিছু পরের ঘটনা ওসমান ওসমানিব আজমন তিনি একটি মজলিশে গিয়ে উপস্থিত হলেন এবং সেখানে কিছু বিতর্ক এবং কথা বলার পর লোকেরা সম্মিলিতভাবে তার উপর হামলে পড়ল এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করল তার চেহারা এবং মুখের উপরে আঘাত করতে শুরু করল তার চোখের নিচে ঘুষিয়ে বসিয়ে দিল এবং সেখানে তিনি আঘাত পেলেন জখম পেলেন দাগ বসে গেল এরকম একটি বিধ্বস্ত চেহারা নিয়ে কিছু সময় পর আবার তার সাক্ষাৎ হলো ওলি দিবনে মুগিরার সঙ্গে ওলি দিবনে মুগীরা। ওসমানিবিন মাজগুনের এই পরিণতি দেখে বলতে থাকলেন যে আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আমার নিরাপত্তার অধীনেই থাকো অথচ তুমি নিজেই নিরাপত্তা প্রত্যাহার করে নিলে ওসমান ইবিন মাজুন রাজিউল্লাহ তাল্লা আনহ তিনি কি জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি চাই আমার যেই চোখটা ভালো আছে সেটাও এভাবে আঘাত লাভ করুক কারণ মুসলিমরা যে কষ্ট এবং যন্ত্রণা ভোগ করছে আমি নিজে সেই যন্ত্রণার কিছু স্বাদ অনুভব করতে চাই এটাই হচ্ছে সাহাবা একরামের মানসিকতা তারা ছিলেন একটি দেহের মতো পারস্পরিক দয়া ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে নিজে অন্ততপক্ষে কিছু করতে না পারলেও তার মুসলিম ভাইরা যেভাবে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট লাভ করে তাদের যন্ত্রণার ভাগিদার তিনি হতে চাচ্ছিলেন এই আচরণের কোনো ব্যাখ্যা নেই একমাত্র ব্যাখ্যা ইমানের ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা রসুলুল্লাহ সাল্লু আসলামের সেই হাদিস যেখানে রাসুল্ল সাল্লু আলসালাম বলেছেন যে মুমিনদেরকে তুমি দেখবে যে পারস্পরিক দয়া ভালোবাসা এবং সহানুভূতির ক্ষেত্রে একটি দেহের মতো और देहर कोंग जी आघात्राप्त है समस्त शर से कष्ट और जंत्रणा अनुभव कर समस्त शर से जंत्रणा अनिद्रा है। जेगे थके जर अनुभव कर कदी से मुस्लिम कुन रहमत ए करुणा प्रदर्शन ना से दुख बेदनार किु अंश को व्यक्ति जी निजे अंतरे अनुभव ना इरपे क्य आल्ला पक्ष के रहमतर आशा करते किल्लाहर असीम रहमतर मध्यमे बान्दा प्रति रहामत करा সে কারণে আল্লা সুবাহতাল্লাহ কুরআনে জানিয়ে দিয়েছেন যে কারা আল্লাহর রহমতের প্রকৃত প্রত্যাশী কারা আল্লাহর রহমতের প্রত্যাশা করে আল্লা সুবাহ তাল্লা বলেছেন এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে তারাই আল্লাহর রহমতের প্রত্যাশী আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী করুণাময়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 এই আয়ে আল্লাহ সামতালা বলেছেন রাহমতাল্লাহ তারাই আল্লাহর রহমতের প্রত্যাশা করে যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে আল্লাহু গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী অসীম করুণাময় কাজে এই আয়াত থেকে আমরা জানলাম যে ইমান আনা আল্লাহর আস্তায় হিজরত করা এবং আল্লাহর পথে জিহাদ করা এই কাজগুলো যারা করে আল্লাহ সুবাহতাল্লাহ নিজে বলেছেন উল্লা কাইয়া রুজুনা তারা তারাই আল্লাহ রহমতের প্রত্যাশী আল্লাহ সুবাহতাল্লাহ তিনি রহমান তিনি রাহিম তিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রহমত লাভের জন্য আরেকটি উপায় হচ্ছে নিজের নফসের হিসাব নেওয়া এবং মৃত্যুর পরে যে জীবন সেই জীবনের কাজের জন্য আমল করতে থাকা সেই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান আর নির্বোধ বা অক্ষম ব্যক্তি হচ্ছে সে যে নিজের নফসকে অনুসরণ করে নিজের কামনা বাসনা প্রবৃত্তিকে অনুসরণ করে আর পরেও আল্লাহর প্রতি ভ্রান্ত ধারণা অলিক প্রত্যাশা করতে থাকে অর্থাৎ সে আশার প্রতি এত বেশি প্রাধান্য দেয় যে আল্লাহর প্রতি ভয়কে হারিয়ে ফেলে এবং অতিরিক্ত আশা পোষণ করার কারণে সে গুনাহ ত্যাগ করে না বরং গুণাকে চালিয়ে যায় আর মনে করতে থাকে যে আল্লাহ তো আমাকে ক্ষমা করে দেবেন এই ধরনের ধারণা হচ্ছে একটি ভ্রান্ত ধারণা রসুল্লা সাল্লু সাল্লামের বিখ্যাত হাদিস তিনি বলেছেন আলকাইয়িসুমান দা নানাহু ও আমিল আলিমা বা এদাল মাউত সেই ব্যক্তি আর নির্বোধ বা অনুসরণ করে আর এর পরেও আল্লাহর প্রতি আশা পোষণ করতে থাকে রহমান এবং রাহিম আল্লাহ সোহান রহমতের ব্যাপকতা এই প্রসঙ্গে আলোচনায় আজকের পর্বের বাকি অংশে সেই মৃত্যুর পরে জীবনের কিছু অংশে বর্ণনা দিয়ে আমরা শেষ করছি যেখানে কয়েকটি দৃশ্যে চমৎকারভাবে আলোসুভাত কোরআনী উপস্থাপন করেছেন যে কিভাবে তিনি তার মুমিন বান্দাদের প্রতি রহমত করবেন আরফবাসীদের আলোচনায় আলসুভাতাল্লা সুরা আরফে বলেছেন যখন কিরা না জান্নাতবাসী জাহান্নামবাসী এবং সেই উভয় স্থানের মধ্যবর্তী আরাফে অবস্থানকারী ব্যক্তিরা পরস্পর পরস্পরকে দেখতে থাকবে সেরকম একটি অবস্থায় যে সমস্ত ব্যক্তিদেরকে আলসুভাত জান্নাতে দাখিল করাবেন তাদের দৃশ্য আলসুভা হাতালা জাহান্নামী ব্যক্তিদেরকে দেখাবেন জাহান্নামী ব্যক্তিরা সেই অসহায় মুসলিমদের সম্পর্কে দুনিয়াতে নানা রকম বিদ্রুপ করতো তামাশা করতে এবং বলত যে এই সমস্ত লোকদের প্রতি আল্লাহ কখনোই অনুগ্রহ করবেন না কারণ দুনিয়াতে মুসলিমরা ছিল অসহায় এবং নানা রকম জুলুম নির্যাতনের শিকার সেই দৃশ্য দেখে তারা ভুল সিদ্ধান্ত নিতে এবং বলত যে এদের প্রতি আল্লাহ কখনোই অনুগ্রহ করবেন না আল্লাহাল্লাহ বলেছেন আহা উল্ ইনা উল ইনকুশম তুমনু রহম উদুজ তোমরা কি এই লোকেদের সম্পর্কে এমনটা বলতে না যে এদের প্রতি আল্লাহ কখনোই রহমত করবেন না আল্লাহ সুকাল বলছেন উদুখুল জান্নাতা। তোমরা জান্নাতে দাখিল হয়ে যাও খাউফুন আলাইকুম ওয়ালা আন তুম তাহ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কখনো দুঃখিতও হবে না ললা তা আলে আলে সেই দনা মুহাম্মদ ও আলা আল ী অসবি অসাললাম ওল হামদুুর ললাহী রবল আলান রেইনস সম্পর্কে জানতে ভিজিট করন wwww.ra.orgক অথবা ফসবু www.facebookace.com/raইসমিডিয়া অথবা YouTube চ্যানেল wwww.youtube.com/raমিিয়া